يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من حفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যে সোরাটি পাঠ করলাম এই সোড়ার নাম হচ্ছে আলকার থেকে কারগন ম্যানে আঘাত করা অথবা শব্দ করা আর এই জায়গায় আলকারে আগুলতে কিয়ামতকে বোঝানো হয়েছে আর উদ্দেশ্য ওই সময় উদ্দেশ্য যে সময় আসলে মানুষের মন ভীত হয়ে পড়বে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 যেদিন সিংঘায় ফুক দেয়া হবে তখন আকাশে জমিনে যারা আছে সবাই হয়ে পড়বে সবাই আর পেরেসান আর সেটা হবে ক্রিয়ামতের দিন তবে আল্লাহ যাদেরকে চান আল্লাহ বলেছেন এই জায়গায় বলছেন আল কাহ قرام اغت قرام جلوي القارعه قيامه بلاهات اي بابه الكبرى الله هل اتاك حديث الغاشيه এইসব হচ্ছে কে নাম বিভিন্ন অবস্থাকে সামনে গুলোর নাম রাখা হয়েছে শব্দকারী কার আবার বলছেন ওমার তুমি কি জানো কি।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 হয়তো কেউ কেউ ছিল যাদেরকে করা হয়নি। হয়তো পানিতে ডুবে মারা গেছে অথবা মাছ গিলে ফেলেছে কুমির গিলে ফেলেছে অথবা সিংহ খেয়েছে বাঘ খেয়েছে সম্ভব না অসম্ভব এরকম আমরা জানি তো আর বলতেই হয় না আল্লাহুল মুস্তা যে যে অবস্থানে আছে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে তাকে মাছের পেটে আছে আমাদের যখন ইসরাফির আলী ইসলাম সিংহায় ফুক দিবেন এক সিংহা তো কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আবার আরেক সিংহা যখন দিবেন সবাই উঠার জন্য তখন সবাই উঠবে সুবাহ আল্লাহ কে কি রকম আছে কোন অবস্থা ইব্রাহিম আলী ইসলাম কে প্রশ্ন কাছে আবেদন জানালেন ইব্রাহিম ইব্রাহিম বললেন আপনি আমাকে দেখিয়ে দিন আপনি মৃতকে কিরকম জীবিত করবেন আপনি কিরকম জীবিত করবেন কিন্তু তার বিষয় আছে আল্লাহ যে জীবিত করবে তিনি রসুল নবী সাল আলিয়া তার মধ্যে সন্দেহ নেই তবে বাস্তবে দেখা আর জানা উভয়ের মধ্যে বেশ কম আছে কিনা সচককে দেখলাম একটা ঘটনা আর শুনেছি। সঠিক হান্ড্রেড পারে দেখলে যে শান্তি পাওয়া যায় সেরকম শান্তি শুধু দূর থেকে দেখলে পাওয়া যায় না ঠিক না তল্লা রবুল্লাহ আলমিন তাকে জিজ্ঞেস করলেন তাকে বললেন আওয়ালাম তোমিন তুমি কি ইমান রাখো না যে আমি এরকম আবার জীবিত করবো কিন্তু আমি চাই আমার মন যেন সান্তনা পায় শোভান আমার মনটা যেন সান্তনা পায় আর কিছু না কিন্তু আমার পুরনো পুরোপুরি বিশ্বাস আপনি সমস্ত সৃষ্টিকে আবার জীবিত করবেন আল্লাহ এবারে তাকে শিক্ষা দিলেন ওই দৃশ্য দেখাচ্ছেন কিরকম আমি আবার জীবিত করব দেখো ফা হুন্হ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 পাখি বলছেন হন্না তারপর ওগুলির এই যে চারটি পাখির এক একটা অংশ তুমি প্রতিটি পাহাড়ে রাখো আলা কুল্লি জবরিম্না কতটি পাহাড় ওটা আল্লাহ বলে আল্লাহ মধ্যে তার একটা যদি অংশ হয় তাহলে ও জীবিত থাকবে না মরা থাকবে মরা অবস্থা নাকি স্পষ্ট এটা যদি জীবিত হয় মরে ওকে কর্তন করে ওকে হয়তো একদম ওই যে কিমা কিমার মতো বানিয়ে এরকম বিভিন্ন পাহারে এরকম তার অংশ রাখো তারপর কি করো করো হার তারপর ওগুলিকে তুমি ডাকো তুমি বলো আমার অমুক পাখি এসো শুভে হ্যাঁ অমুক পাখি এসো অমুক পাখি এসো অমুক পাখি এসো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 যদি একটা বিশাল চুম্বক থাকে এখানে আকারে চুম্বক পাথর খন্ড রাখেন একটা ওদিকে চুম্বকের আকর্ষণে সবাই চুম্বকে এসে লেগে যাবে তাই না আচ্ছা এটা তো আমরা বাস্তবে দেখছি এটা তো সহজ হ্যাঁ এবারে এই চুম্বক সৃষ্টি করলো কে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 সুহেনল্লাহ তাহলে আমাদের সকলকে সৃষ্টি করেছেন তিনি যখন বলবেন তোমরা সবাই উঠে যাও তখন আমরা সবাই ওই আবার উঠে যাবো বলেন সুভেনে কুম উ এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটিতেই আমি পুনরায় তোমাদেরকে তাহলে আমাদের হাতে কিছুই না সব কার হাতে মিনহা খালকুম ও কুম ও মিনহা উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপরে আদম আলী ইসলামের যুগল সৃষ্টি করলেন এইভাবে বর্তমানে বংশ পরম্পরা জারি আছে নর নারীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত জারি থাকবে তাহলে আদম আলি ইসলামের যত সন্তান সকলেই হচ্ছেন মাটির তৈরি ঠিক না ও আদম আলী সালামের যত সন্তান ততই মাটির তৈরি মাটির তৈরি আলীলাম মাটির তৈরি আলী ইসলাম মাটির তৈরি ইব্রাহিম আলী ইসালাম মাটির তৈরি মুসা আলী ইসালাম মাটির তৈরি মাটির তৈরি সর্বশেষ নবী মুমকালো ঝমকালো কথা বলে আর আপনি বললেন হ্যাঁ কি বলো ঠিকই আছে আল্লাহ আপনাকে বুঝতেননি যদি আপনি বলেন যদি বলেন্লাহ নুরের তৈরি তাহলে আপনাকে বলতে হবে আব্দুল মুত আল্লাহ রসুল সুল্লাহ ইসলামের দাদা নুরের তৈরি আপনি বলবেন নাকি এবারে তিনি যদি নূরের তৈরি হতেন আব্দুল মুতলিব তাহলে তিনি মুসলমান হতেন কিন্তু আব্দুল কাফির ছিলেন আব্দুল মুতিবের ছেলে আবু তোয়ালেব আবু তোয়ালিব মারা গেছেন বলেছেন আনা আল্লাহ মিল্লি আবদুল মুতলিব আমি আব্দুল মুতলিবের ধর্মে আছি আর এই অবস্থায় মারা গেছেন যার ফলে আল্লাহ রসুন বললেন চাচা কোথায় নবীর মা বাপ সম্পর্কে আমি বলবো না কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাহি মুসলিমের রিবায়ত আছে আমি কিছু বলবো না কিন্তু আমার বাপ কোথায় ওই সাহাবিকে বললেন আবুকা ফিন্নার তোমার বাপ জাহান নামে আচ্ছা আমি বলি বলি আমি অত আপনি আপনার বাপ সম্পর্কে আপনি ঢং তামাশা করে কাউকে বলতে পারেন যে তোমার বাপ জাহান জানি কাকের হলেও বলবে না মনে আঘাত লাগে ঠিক না ভাই মনে আঘাত লাগে কি করবো হয়তো কিছু বলবে না কি করবো আল্লাহর কাছে আপনার বাপ যদি মুশরিক হয় আপনার বাপ যদি কবর পূজারী হয় আপনার বাপ যদি অন্যর অন্যের নামে আল্লাহ ছাড়া অন্যের নামে নজর পেশ করে থাকে। আপনার বাপ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কোরবানি করে থাকে তাহলে হচ্ছে মুশ্রিক ওইটা কিন্তু চিরকাল জাহান নামে চিরকালের জন্য জাহান নামে চলে যাবে বুঝতে পাচ্ছেন। কারণ বলেছেন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 ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت আল্লাহর কোন শরিক নাই বিন্দুমাত্র মাত্র শরিক নাই আপনি যদি অল্প শরিক করে নেন আল্লাহ অন্য কাউকে তাহলে যারা ইমান আনলো আর ইমানের সাথে বিন্দু সংমিশ্রণ করেনি তাদের জন্য রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা আর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 আব্দুল্লাহ যখন এআটি নাজিল হল তিনি বললেন তিনি একটি বলেন যে সাহাবাই করম বললেন রসুল আল্লাহ আমাদের মধ্য থেকে কে আছে যে জুলুম করেনি বললেন আপনার শুনো এখানে জুলুম উদ্দেশ্য সাধারণ জুলুম না এখানে উদ্দেশ্য হচ্ছে সিরিক কারণ রব্বুর আলমিনে বলেছেন নিশ্চয় হচ্ছে না আপনাকে বাঁচতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে কিন্তু বলেন কিন্তু অমুক বাবা স্বপ্ন নস্ত করে দিলেন ঠিক না ওদের কাছে কিন্তু স্পেশাল পাওয়ার রয়েছে ওরা কিন্তু আমাকে কেয়ামতের দিন পার করে দিবে বলে কিনা কেউ পার করতে পারবে না কেয়ামতের দিন আল্লাহ রহমত ছাড়া আপনি যদি সিরিখ থেকে মুক্ত অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ শিরিখের মতো গুনা মাফ করে না তবে ছুটো গুলা ওগুলো মাফ করে যদি চায় কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পেশ করবেন না নজর নিয়াজ পেশ করবেন না যা করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সালাদাম যাই করি একমাতুল আল্লাহর জন্য ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আচ্ছা দেখুন ইব্রাহিম যে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাকে দেখিয়ে দিলেন তাহলে আমাদেরও বিশ্বাস আলহামদুলিল্লাহ আল্লাহ কেয়ামতের দিন আমাদের সকলকে আবার জীবিত করবে ঠিক না এই যে জীবিত করবে তার একটা উদাহরণ এখানে আল্লাহ পেশ করেছেন বলছেন যেদিন মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে হ্যাঁ সব থেকেই শুধু মানুষের মানুষ আদম আলহ ইসালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষের আছে সবাইকে কে অব আলমিন ওই দিন তুলবেন তাহলে কোথায় যাবে কত মানুষ হবে বুঝে আর কি বলছেন সিংহায় ফুক দিবে শুন ইসরা আলী ইসলাম যখন সিঙ্গায় ফুক দিবে তখন সমস্ত এই সারা পৃথিবী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 আমাদের দেশে আছে না রই তুলার গাছ আছে কিনা দেখতে পাচ্ছেন কিরকম যায় পাহাড় এখানে আমরা দেখতে পাচ্ছি মক্কায় যায় অথবা মদিনায় গেলাম কিংবা তয় যাচ্ছি তখন দেখলেন কিরকমের পাহাড় এইসব পাহাড় পাহাড় থাকবে না কিসের বড়াই তোমার পাহাড় গুলি ধূনা তুলার মতো হবে বা প্রসমের মতো হবে একমাত্র ইসানু একটু এরকম সিংহায় ফুক দিবেন আর ইসরাফিল আলী ইসলাম সিংহ সম্পর্কে আল্লাহ বলছেন তিনি পলক মারছেন না ও ইসাফিলাম পলক মারছেন না তাহলে এবারে বুঝু ইসরাফিল আলী ইসলাম যে ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুক দিলে এরকম হবে সেই ইসলাফিলের শক্তি কতটুকু হবে সোহানুল্লাহ বলো যদি ইসলাফিল আলী শক্তি এতটুকু হয় তাহলে যে আল্লাহ রব আলীন ইসরাফিলাম কে সৃষ্টি করেছেন যে আল্লাহ রে আল্লাহ রিবাহাম কে সৃষ্টি করেছেন ও ইরুল আলমিন কতটুকু শক্তি লা শক্তিশালী এজন্যদিন বারবার বলে প্রতিবক সনাতে বার ধনী উচ্চারণ করে বলে আল্লাহ কি বলে আল্লাহ আকব্লা সবার আল্লাহর শক্তির সাথে কারো তুলনা হয় না কারো শক্তির তুলনা হয় না ইস্তা আলী ইসলাম এত শক্তিশালী কিন্তু আল্লাহর শক্তির সাথে তার কোন তুলনা নাই জিব্রাহীর আলী ইসলাম এত শক্তিশালী কিন্তু জিব্রাইলের শক্তির কোন তুলনা নাই আল্লাহর শক্তির সাথে আল্লাহ আল্লাহ সবার যান কবচ করে নাও তাহলে মালায় কুলম সবার যান কবচ করতে পারবে পারবে কিনা একসাথে আমরা দেখতে পাই একই সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম মারা গেছে আমরা শুনেছি না এদের যান কবজ কে قل يتوفاكم ملك الموت الذي وكّل بكم ثم إلى ربكم ترجعون أبني بولون تم دير جانت قبض کرن ملك الموت موت فرشتة عليه السلام شديدنا بولوا چلان اپنا دروا بولاو چيت کروا اپنا ندرسل ملوش ملك الموت بول من عزرائل بول من وانا كي بولون عزرائل بولا عزرائل كون شو معاس بي هو عزرائل حديث دارة আদম আলী ইসালামের কাছে মালাকুল মৌত এসেছেন বলেছেন এদের কাছে মালাকুল মৌত এসেছেন এদের কাছে তাহলে আমরা কেন বলি আজরাই ও ইসরায়েলের আবার মানব ওগুলি কিছু লুক আছে ওরা প্রচার করে বেশি আচ্ছা এই গেল আমাদের কিছু উদাহরণ যেরকম আল্লাহ বলেছেন এরকমই তাই আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় কম যার পাল্লা বারি হবে দেখো খেয়াল করি কি তাকিল বলছেন তাকিল ওই সৌধীরা বলেন সৌধীরা বলেন তাকিল থাকিল আরবি থাকিল থাকিল মানে কি ভারী যার পাল্লাহ হবে কথা হচ্ছে। সুন্দর জিন্দগি কোথায় জান্নাতে বড় জান্ন ইনশাল আর এর আগে থেকেই শুরু হয়ে যায় মানুষ যখন মারা যাবে যদি আল্লাহওয়ালা হয় কবরী হয়ে গেছে তার জান্নাতের একটা টুকরা কবর থেকেই শুরু খবর থেকে শুরু আপনি যখন আপনি উত্তর দিবেন কোমলে আমার বাবা আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্ল ইসলাম তখন থেকে আপনার শুরু হয়ে গেছে সুকুময় জিন্দগি কিন্তু আসল সুকুময় জিন্দগি কোন জায়গায় হবে দিন যখন উঠবেন আর তারপরে যখন নিয়মতান্ত্রিক আপনি যাবেন তখন বুঝবেন আমি আমার বান্দাদের জন্য এমন এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলোকে কোন চুক দেখেনি দুনিয়াতে আমরা কি দেখেছি কোন তুল আল্লাহ আল্লাহ রসুন যা বলেছেন কোরআনে তো আমরা পাচ্ছি কিন্তু বাস্তবে দেখার বাস্তবে শোনা ওখানে গেলে তারপরে বুঝবে আর আরেকটা কি বলেছেন গলা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 কিন্তু যদি জান্নাতে চাই তাহলে আমরা যেন চেষ্টা করি আমাদের নেকির পাল্লা যেন ভারী হয় বলো ইনশাল পাল্লা ভারী হবে ভারী হবে আর নমাজ না পড়ে নেকির পাল্লা ভারী হয় হারাম খেয়ে নেকির পাল্লা ভারী হয় নেকির পাল্লা নেই হবে জানিয়ে দিয়েছি এরপূর্বে আমি অনেক আলোচনা করেছি তো খেয়াল রাখবেন সিগারেট জন্য আমরা পরিত্যাগ করি জামাতের সাথে সলার জন্য আর আল্লাহ কেবল আল্লাহ এর মধ্যে বরকত দে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 যদি নেকির পাল্লা ভারী হয় যাবেন জাহ্নাত আর যদি গুনাহের পাল্লা ভারী হয় নেকির পাল্লা হালকা হয় যাতে হবে গুন জায়গায় জাহান নাম জাহার নাম চিনেন তো তাহলে আমরা বলি আল্লাহ তুমি আমাদের সকলকে জন্নতি বানিয়ে দাও জাহান নাম থেকে নাজাদ দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো জাহান নাম থেকে নাজাদ দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্ন দান করো জাহান্ন থেকে নাজার দাও আল্লাহ বলছেন যার পাল্লা হালকা হবে অর্থাৎ বলছেন ওয়ামা কেমাহিয়া তুমি তুমি কি জানো হাউ কি বাওকি বলছেন নারুন হামিয়া জ্বলন্ত আগুন আল্লাহ রসুন বলেন বনি আদম আছে সবাই জ্বালান কিনা আগুন গ্যাসের চুলা আগুন জ্বালাতে হয় আর যদি কাঠ জ্বালানি কাঠ হয় আগুন জ্বালা তা সর্বোপরি এই যে আগুন আমরা যে আগুন আমরা আগুন দিয়ে বা আগুন করি এই আগুন হচ্ছে জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তাহলে জাহান নামের আগুনের তেজস্ক্রিয়তা এই আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি ইন্নআলিল্লাহ ইন্দ্র আগুন এই আগুনের তুলনা এর তেজস্ক্রিয়তা উনসত্তর গুণ বেশি আল্লাহ রসুল সালাম বলেছেন জাহান্নম মাঠে আনা হবে জাহান্নাম কে জাহান্ন আল্লাহর কাছে আবেদন করলো বা আমার এক অংশ আর এক অংশ গিলে ফেলেছে মুশকিল জাহান্নাম বলছে আল্লাহকে দুবার শ্বাস পেলে একবার ঠান্ডা কালে আর আরেকবার গরম কালে তাই দেখবেন কোন সময় প্রচন্ড ঠান্ডা হয় তাই না আরেকবার কি হয় প্রচন্ড গরম হয় আমার নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলাম বলেছেন এইটা হচ্ছে ওই যে জাহান্ন শাস যে ফেলে তার প্রভাব হচ্ছে বেশি ঠান্ডা আর তার প্রভাব হচ্ছে বেশি গরম কিন্তু আমরা তো বুঝি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 জন্ন তল ফিরদোস অন্য তল ফিরদস আল্লাহ ইন্ন তল ফিরদোস অন্যদু কিন্নার আল্লাহ ইন্নি আউ দু মিন্নার আিক মিন্নার আল্লাহ মদর জাহান্দ জনতির দোস দানো ইসর একবার অলকারী বা শব্দ করি মাল্যা শব্দ করি কি মল কার্য তুমি কি জানো শব্দ কি আর পাহাড় গুলি হবে ধূনা রকুল যার পাল্লা সমূহ ভারী হবে هو في الراضية و পাতলা হবে তার ঠিকানা হবে হা উমি কি জানো হা কি না جلنتو قجلتو عقون اللهم أدر شكر لكي جنة بنا جاهنم تيك نجاد دين ايدوار مدومياس كذلك شكر لهم اللهم أدر كتبار بذيب دان مينشل وطوفيق دان ربنا آتنا في الدنيا حسن وفل آخرت حسنة وقنا عذاب النار اللهم صل وصل مبارك على محمد وعلى آله وصحبه أجمعين